অত্যন্ত গুরুত্বপূর্ণ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম উসমান রদিআ তালামী তহাদিসের মধ্যে বলেছেন হিমসজিদানুবাই যে ব্যক্তি আল্লাহ হাব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য একটি মসজিদ নির্মাণ করলো। আল্লাহ হাব্বুল তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করে দেবেন সুতরাং এই বিশাল যে ফজিলতের বিষয়টি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম উল্লেখ করেছেন আসুন আমরা সেই ফজিলতের মধ্যে অংশগ্রহণ করি বিশেষ করে মসজিদ নির্মাণের কাজ আমরা আমাদের যতটুকু সাহায্য করার মতো সামর্থ্য রয়েছে আমরা সেই সাহায্য করার জন্য চেষ্টা করি আল্লাহ সুবাহানা তারা আপনাদেরকে জন্য দুনিয়াতে প্রতিদান দেবেন এবং আমরা আকে রাসুল্লাহ সাল্লা ইসলাম যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি লাভ করতে পারব এখানে ইতিপূর্বে বিভিন্ন স্কলারগণ এই মসজিদ নির্মাণের ব্যাপারে আপনাদের কাছে আবেদন পেশ করেছেন আমরাও ঠিক তাদের সুরে তাদের বাসায় আমরা কথা বলতে চাই আসুন সুননার এই মসজিদকে মূলত নির্মাণ করার জন্য আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ সহযোগিতা করে যাই আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি